ইবনু আব্বাস রজিল্লাহ তাল্লুতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মক্কা বিজয়ের পর আর হিজরত নেই বরং রয়েছে কেবল জিহাদ ও নিয়াত। যখন তোমাদের জিহাদের ডাক দেয়া হয় তখন বেরিয়ে পড়ো